আসসালাম আলাইকুম ওর আবরাত আলহামদুলিল্লাহ টিভি বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে সযত্ন স্বাগত জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আল কোরআনের জান্নাতি মূলনীতি রব্বুল আলমিনের দেয়া জ্ঞান ও গর্ভ নৌ মূলনীতি আমাদের জীবনকে শুধু সমৃদ্ধই করবে আলোকিতই করবে অন্ধকার দরিবৃত করবে পৃথিবীতে আমাদেরকে সুখী করবে কবরের সুখী করবে আখের হাতে সুখী করবে এছাড়া কোনো দুঃখ আমাদের জীবনে টেনে আনবে না কোনো অপ্রাপ্তি আমাদের জীবনে রাখবে না কোনো ব্যর্থতা আমাদেরকে উপহার দেবে না একজন বুদ্ধিজীবী হাঁটতে ছিলেন পথ ছেড়ে তিনি কোন ধরে রাস্তা পার হলেন খেতের মধ্যে দেখলেন চিকন চিকন কুমড়ার লতা সেখানে এত বড় বড় কুমড়া ধরে আছে বললেন দেখো কাজ। আল্লাহ তিনি আল্লাহ একটা মামলা দায়ের করে দিলেন খেত পেরিয়ে তিনি রাস্তায় উঠলেন একটু শরীর ক্লান্ত এবার তিনি একটা বিরাট বট বৃক্ষের নিচে বিশ্রাম নিতে গেলেন বট গাছের দিকে শুয়ে তিনি তাকালেন দেখলেন যে এত বিশাল বট গাছ ফলগুলো এতটুকু ছোট ছোট এবার আল্লাহর বিরুদ্ধে এটা কি দিলে এত ছোট ফল গাছের একটা প্যাসটিস আছে মানে এখানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বুদ্ধিজীবী ভদ্রলোক কিছুক্ষণ পরে একটুখানি চোখে তন্দ্রা আসলো ঠিক ওই সময় কমলের মধ্যে পাখির বটের ফল খাচ্ছে একটা ফল ওনার কপালে পড়ল। লাভ দিয়ে আল্লাহ আমি আমি আজকে স্বীকার করলাম ওখানে এত লতায় কোমড়া দিয়েছে বড় কারণ ওটা তো পড়বে না কারো গায়ে আশঙ্কা নেই আর এত বড় গাছে এত ছোট ফল দিয়েছে কারণ বিশাল ফল দিলে এটা বিশ্রামের গাছ ছায়ার গাছ এখানে মানুষ বসবে এখানে যদি ওই কুমড়ার মতো এত বড় বড় ফল হতো কে এই ফলের বয় এখানে নিচে বসতে আসতো আর আজকে তো আমি মারা পড়তাম এখানে আজকে সমগ্র মানব জাতির উচিত কোরআনকে তার নিজের গ্রন্থ মনে করা, যে আমার হয়েছে এটি আমার আমার গাইডলাইন এটি আমার মহাকাল জীবন যেটা আমার জন্য রয়েছে সে মহাকালের জীবনে সফলতা রোড ম্যাপ এটি আমার জীবনের মানচিত্র এই চিত্র অনুসারেই আমাকে চলতে হবে আমাকে সফল হতে হবে এই কোরআন এলাম আমি সফল হয়ে যাব। প্রিয় ভাই বোনেরা আজকে আরেকটি কোরআনিক জাগতিক, মূলনীতি সমগ্র মানব জাতিকে সাধারণভাবে এবং মুসলিম জাতিকে বিশেষভাবে উপহার দেওয়ার জন্য বাসাই করেছি সেটি হলো তিন নম্বর সুর আল এমরানের ১৯ নম্বর আয়াত সেটা আর কিছু নয় সেটা আল্লাহ বলছেন মানব জাতি তারা কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে তাদের আশ্রয় স্থল কোন ধর্ম কোনটি তাদের নিজের ধর্ম ছিল মানব জাতির ধর্ম ছিল মানব এই পৃথিবীতে আসার সময় কোন ধর্ম নিয়ে এসেছিল বৌদ্ধ ধর্ম ধর্ম খ্রিস্টান কোন শিক্ষা কোন ধর্মের বিশ্বাস তাদেরকে জানিয়েছিলেন তাদের সিম কার্ডে কোন নম্বরটি দেওয়া আছে দেখুন আল কোরআনে আল্লাহ তালা এখানে সোনা আল ইমরানের উনিশ নম্বর বলে দিয়েছেন অথচ আল্লাহর জন্যই ইসলাম কবল করে আছে যত সৃষ্টি আছে মহাকাশে মহাশন্য যত সৃষ্টি আছে এই পৃথিবীতে এই মহা বিশ্বে এই পৃথিবীতে যত সৃষ্টি সময় লাহু আসলামা আল্লাহর জন্যই মুসলিম হয়ে আছে ইসলাম কবুল করে আছে আর আল্লাহর দিকেই ফিরে যেতে হবে সবাইকে সর্য সে মুসলিম সে আল্লাহর নিয়মে প্রতিদিন পূর্ব দিক থেকে দিতে হয় পশ্চিমে অস্ত যায় চন্দ্র সে মুসলিম আল্লাহর নিয়মে সে উদয় অস্ত যায় সৌরজগত মুসলিম আমাদের যে গ্যালাক্সির জগৎ মিল্ এটা মুসলিম আরো যে কুয়াশার জগৎ আরো যেসলিম আল্লাহ এক তিল এক পরিমাণ তারা ব্যত্য ব্যতিক্রম ঘটায় না সবই মুসলিম আল্লাহবি আল্লাহ তসবি জফে আসমান জমিনের কুল মাতার প্রাণী কুল চন্দ্র সূর্য সবাই জানে তাদের সালাত কেমন তাদের তসবি কেমন নিজে নিজের সালাৎ সম্বন্ধে সবাই শিক্ষিত কোন তসবি কে পড়বে সবাই জানি। আল্লা কাছে এভাবেই তারা সবাই তারই আনুগত্য প্রকাশ করে প্রিয় ভাই বোনেরা তাহলে আজ থেকে শত শত কোটি বছর আগে মহাজগত সৃষ্টি করে এই মহাজগত যে নিয়মে চলবে বলে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সে নিয়ম নাম ইসলাম সেটাই মহাবিশ্বের ধর্ম চন্দ্রসূর্য যে ধর্ম আপনারও সেই একই ধর্ম চন্দ্রসূর্য যদি অন্য কোন ধর্ম থাকতো তাহলে আপনার অন্য কোন ধর্ম থাকতে পারত মহাজগতে আর অন্য কোনো ধর্মের অস্তিত্বই নেই সারা মহাবিশ্বের মহা অস্তিত্বের যে দিন যে ধর্ম আপনারও সেই দিন সেই ধর্ম সেই ধর্ম নিয়েই আপনাকে সৃষ্টি করা হয়েছে দেখুন আল্লাহ ৩০ নম্বর সোরা আর রোমের তিরিশ নম্বর রাতে বলেছেন এটি আল্লাহর দিন সন্তান ইসলামের উপর জন্ম করে যারা ইহুদি তাদের প্রতিটি সন্তান ইসলাম নিয়ে জন্ম করে যারা বৌদ্ধ তাদের প্রতিটি সন্তান ইসলামের ধন নিয়ে পৃথিবীতে আসে কিন্তু তারা জানে না তাদের জানা উচিত এই ধন তো মুসলমানের নয় মুসলমানের হিংসায় আমি কেন মুসলমানের ধর্ম মনে করে ইসলাম আমার ইসলাম আমার ধনকে আমি কেন বর্জন করব। এটা কোন বোকামো প্রিয় ভাই বোনেরা মানুষের রুহ নামক যেই আত্মা আল্লাহ মানুষকে দিয়েছেন যে হাট দিয়েছেন হাটের মধ্যে আল্লাহ তালা তো তার একত্ববাদের সে কোড তিনি এখানে লিখে দিয়েছেন সাত নম্বর সুরান আল্লাহ রাফের একশো বাহাত্তর নম্বর আয়তাল্লাহ বলছেন সাক্ষী বানিয়েছেন জিজ্ঞাসা করেছেন আলাস্তু বেরবিকুম আমি কি তোমাদের রব নই আদমের পৃষ্ঠ থেকে সকল পিতা মাতার পৃষ্ঠ থেকে আমাদের সবাইকে বের করে একত্রিত করেছিলেন একেবারে ক্ষুদ্র অনুকোার মতো আমাদের অস্তিত্ব যখন ছিল। সেখানে হাজির করে। বিশাল মহা মহা জাতির সমাবেশে সমাবেশে ছিলা জিজ্ঞাসা করেছিলেন আমি তোমাদের রব নই সেখানে যারা হিন্দু তারাও ছিলেন যারা খ্রিস্টান তারাও ছিলেন যারা ইহুদি তারাও হাজির ছিলেন যারা বৌদ্ধ তারা ছিলেন যারা মুসলিম তারাও ছিলেন সবাই হাজির কিন্তু সেদিনের সেই সমাবেশে সে বিশ্ব সম্মেলনে সে মানব জাতির সর্বকালের মহা সমাবেশে সবাই এক বাক্য উত্তর দিয়েছিল কোরআন সাক্ষী কোরআন স্বীকার করছি তখন আল্লাহ বলেছেন আমাদের সবাইকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম সবাইকে সেই আর নামান আল্লাহ বলেছিলেন শাহিদ না ইন্না কুন্না আনহাজা গাফিলিন আমি সাক্ষী হলাম তোমাদেরকে সাক্ষী রাখলাম উদাসীন ছিলাম অথবা যদি এই কথা বলো যে আমাদের পিতৃপুরুষরা তারা ইসলাম ত্যাগ করে তারা মুশিক হয়েছে পত্তুলিক মূর্তি হয়েছে কেউ বা পূজারি হয়েছে কেউ ছিলাম। সূর্য আমাদের কি আমাদেরকে ধ্বংস করবে এই কথা যাতে বলতে না পারো এভাবে এই জন্য আয়াতি আল্লাহ মিয়ার জন এভাবে তাফসিল করে আয়াত বলে দিয়েছি যাতে সব ধর্মচ্ছত ইসলাম বিচ্ছত সব দিশা হলো ইসলাম সবার ধর্ম হারা মানুষ গুলো মানব দিকে এই করিটি ঘোষণা করলাম ইন্দিন ইসলাম প্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির ইনশাল বিরতির পর আবার কোরআনিক বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত অপেক্ষা যাদের পথে চলা যায় না তারা কারা প্রতিটা কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগদু বেলা তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিষব্দ এবং আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না কাল রাত দশটায় বাংলাদেশে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 So if Jesus Christ peace be upon him, died for three days, who control the world? Let me give him God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be God. wrong. Look, Dr. Jaakirat Shange Alakkori. Today, at 6 p.m. This morning, the whole day of the day is <laughs> the best of the Bangladesh. <laughs> peace TV, Bangladesh. The सुंदर एक जदि विधान नए तो ध्वस जो, जो अनिवार्य शेख सैफुद्दीन मदर तलो के जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निर्वाचित कितब बुल माराम मीन आदिल्ला तिल्हाकाम यमे दर्शे हदीसर सुव्यवस्था करक के शार एवं সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন প্রিয় ভাই বোনেরা বিরতির পর আবারও ফিরে আসলাম কাছে মনুষরা এক সময় সবাই এক জাতি ছিল মুসলিম জাতি ছিল কোরআন তথ্য দিচ্ছে তাদেরকে যারা আজকে শেকড়ের সন্ধানে আছেন শেকড় খুঁজে বেড়াচ্ছেন মানুষের শেকড় কি ছিল মানুষ আগে কোন ধর্মের মানুষ ছিল এই আয়াত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারপর বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে গেছে মানুষ এক জাতি মুসলিম জাতি ছিল ইবনা আব্বাস থেকে ইমাম তবরি রেওয়াত করেছেন তারপ সিরে আদম থেকে নুআসালাম পর্যন্ত দশ শতাব্দী দশ প্রজন্ম ছিল হাকি তারা সবাই ছিল সত্য দিনের উপরে নুহাল যুগ থেকেই তৎকালীন মুসলিমরা তারা হয়ে গেল কবর পূজারি হয়ে গেল কবর পূজা থেকেই আস্তে আস্তে মূর্তি পূজার উৎপত্তি হয় তৎকালীন মুসলিম জাতি সমগ্র জাতি ছিল মুসলিম সেই মুসলিম জাতি থেকেই কিছু লোক কবর পূজারি তারপর মূর্তি পূজারি হয়ে গেল মূর্তি পূজারি হয়ে যেমন সুরা নোহে তাদের মূর্তিগুলির উল্লেখ আছে পাঁচ মূর্তি পাঁচ আউলিয়ার পাঁচটা মূর্তি পাঁচটা কবর তারা করেছিল পাঁচ কবরের পরে পাঁচ মূর্তি তৈরি করেছিল পাঁচ আউলিয়ার নামে মূলত আউলিয়ার থেকেই একদল মুসলিম তারা পরিণত হয়ে মানব জাতির সর্বনাশ করে ফেলেছে এক ধর্মকে দুই ধর্মে পরিণত করে ফেলেছে একটা সঠিক ধর্ম ঠিক আছে আর একটা বেরিয়ে গেছে মেকি, মিথ্যা ধর্ম মূর্তি পূজার ধর্ম ভৌতলিকতার ধর্ম লিপ্ত হয়েছিল মানুষের নাম তাদের প্রতি অতি ভক্তি বসতো প্রথমে তাদের কবরের পাশে পাশে তারা বসে থাকতো এতে কাপ কবরের পাশেই তারপর শয়তান তাদের ছবি নির্মাণ করে দিল এই ছবি দেখে দেখে তাদের প্রতি ভক্তি তারা কোন আদর্শের ছিল সে আদর্শ চর্চা করবো তোমরা এই ছিল এলাকায় তৈরি এলাকা ছেড়ে মানুষেরা দূরে দূরান্তে চলে গেল তখন সারা পৃথিবী খালি মানুষ এভাবে ঘুরে বেড়াতো ইতিহাস ভোলা সেই মুসলিমরা তখন বিভ্রান্ত হয়ে তারা মস্যিকের রূপান্তরিত হলো মূলত পৃথিবীর প্রথম জাতি মুসলিম জাতি ছিল মুসলিম জাতির একটা অংশ শৈতানের কুমন্ত্রণা বিভ্রান্ত হয়ে মুর্শিকে পরিণত হয়ে ধীরে ধীরে তারা ভাগ হয়ে গেল কত জাতিতে রূপান্তরিত হলো আজকে এত ধর্ম ইসলাম সবই ধর্ম তো কোরআন বলছে এগুলি একটা মানুষের নিজের ধর্ম নয় আহা মানুষ জানে না মানুষ মনে করছে এই ধর্মগুলি বুঝে আমাদের আখেরাতের মুক্তি এনে দেবে এই ধর্ম পালন করে বুঝে আমরা জান্নাত পাবো আহা কত দুঃখ কত করুণা মানুষের জন্য করা উচিত যদি মানুষ জানতো এই জন্যই নবীজির ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহা হচ্ছে না কেন তারা হাওয়ার ছেলে মেয়ে আমরা ভাই বোন আহা ওরা যদি এই মেকি ধর্মের উপরে থাকে শিল্পীর উপরে থাকে তারা যাহার নামে জ্বলবে কাল কোনোদিন বাঁচবে না এই দুঃখে এই মানব দরদে মানুষের এই যন্ত্রণায় মনবী যেন তুমি আত্মহত্যা করে ফেলবে এই অবস্থা তোমার হয় যারা সত্য ধর্ম পেয়েছেন সত্যি তাদের অন্তরে মানব জাতির জন্য উদ্ধার পাবে না কখনো না কোনো ক্রমে না এই কথাটা ভাবলে কেমন লাগে মানুষের ভাবা যায় এত বড় বিপর্যয় মানুষের জন্য অপেক্ষা আছে সে মানুষটাকে বাঁচাবার জন্য কি অন্তরে আগুন লাগা উচিত না হৃদয় ফেটে যাওয়া উচিত না সেই কথাই তারা দান করুন মানুষের জন্য আজকে আমরা পৃথিবীর গ্রহে সহা সাতশো কোটির মতো মানুষ আছি কয়জন বা এই ধর্ম আমরা খুঁজে পেয়েছি সত্য ধর্ম নিজের ধর্মটা খুঁজে পেয়েছি অধিকাংশ মানুষ মনে করে ইসলাম মুসলমানের ধর্ম আমি সেটা কেন নেবো না তো ইসলাম তো মুসলমানের ধর্ম নয় শুধু সন্তানকে এই ইসলাম ধর্মের উপরে সৃষ্টি করা হয় মা বাবা তাকে ইহুদি বানায় অবান খ্রিস্টান বানায় অহি অথবা অগ্নি পুজারী বানায় আহ মা দোষ আজকে মানব হয়ে মানব ধর্ম ইসলাম বিশ্ব ধর্ম ইসলাম ধর্ম ইসলামের মহাকাল থেকে শুরু করে ভবিষ্যতের মহাকাল পর্যন্ত কেয়ামত পর্যন্ত একটাই ধর্ম সেটা হলো ইসলাম ইন্নয়াল ইসলাম এই ইসলাম গ্রহণ না করলে আর জান্নাত নেই কোনো মুক্তি নেই আর সুযোগ তো একবারই দ্বিতীয়বার সুযোগ দেয়া হবে না ইজেন আল্লাহ বলেছেন ফালা তামু তুন মুসলিম না হয়ে কিছুতেই মর না তাহলে সর্বনাশ হয়ে যাবে ইসলাম, ইসলামের সবচেয়ে বড় ধ্বংস হয়েছে নুয়াল্লামের যুগে একদল মুসলিম উলিয়া উলিয়াকে আল্লাহ পাওয়ার মাধ্যম হিসেবে মনে করার মাধ্যমে তারা বিভ্রান্তির পথে চলে গিয়েছিল ইসলামের সাথে মূল দ্বন্দ্বই হল এখানে যে ইসলাম বলছে ওই যা এবার আমার বন্দারা যখন আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন আমি তো কাছে করে আমি তো তার দোয়ার সাথে সাথে সাড়া দেই ফালিয়াস্তা বলি তারা যাতে আমারটাকে সাড়া দেয় বলি আমার প্রতি মান্লাহমিয়র শুধু যাতে তারা হেদায়ত পেয়ে যায় প্রিয় ভাই বোনেরা এই যে দিন ইসলাম এখান থেকে একদল মোর্শেক হয়েছে একদল অগ্নিপূজারি হয়েছে একদল খ্রিস্টান হয়েছে একদল ইহুদি হয়েছে একদল চন্দ্র সূর্য পুজারী হয়েছে আর একদল ইসলামের উপর রয়ে গেছে আজকে সমগ্র মানব জাতির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া উচিত সবার দায়িত্ব ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া নবী সাল্লা সাল্লাম বলেছেন লা কোন খ্রিস্টান আমার নাম শুনেছে কিন্তু আমার প্রতি আমি যেই ইসলাম নিয়ে এসেছি সেই ইসলামের প্রতি যদি বিশ্বাস না করে সে মৃত্যু করে তাহলে যাহান নাম ছাড়া আর কোন পরিণতি তার নেই আজকে অনেককে বলতে শুনি যে কোনো ধর্মের ভালো লোকেরা জান্ ভাষা গোত্রের যে কোনো মানুষ ইসলাম ছাড়া আর অন্য কোনো দিন সে কামনা করবে গ্রহণ করবে ফালাই উকবালিন হু কশিন কালেও তার সেই ধর্ম গ্রহণ করা হবে না সেটা কোনো ধর্মই নয় কারণ মূল ধর্ম হল ইসলাম ইসলামকে বিকৃত করে বাকি সব কিছু বানানো হয়েছে সেগুলো গ্রহণ করা হবে না যে কোনো ব্যক্তি উপর বরণ করবে তারপরে সে রায় কি আখেরাতে মিনাল সে অনন্তকালের আখেরাত জীবনে সে হয়ে যাবে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অর্থাৎ জাহান নামীদের কাতার ভক্ত তার আর বাঁচার উপায় নেই তাহলে গোটা মানব জাতিকে আজকে উদ্ধার করতে হলে আমরা যারা মুসলিমরা ইসলাম পেয়েছি আমাদের সবার উচিত সমগ্র তার চেয়ে সুন্দর কথা আর কার যে আল্লাহর দিকে ডাকে আর সৎকর্ম করে মুসলিম আর সে বলে আমি নিশ্চয়ই একজন মুসলিম প্রিয় ভাই বোনেরা ইসলাম এটা কি জিনিস যে আমি চূড়ান্ত বিনয় হব বিগলিত হব আমি দাস দাসী হয়ে যাব কার সামনে আল্লাহর সামনে আসলামাফিসমানি হল কি অপদস্থ করে দিয়ে বিগলিত করে দিয়ে বিনয় করে দিয়ে আল্লাহর অনুগত হয়ে যাওয়া এটা কোনো পীর সাহেবের সামনে করা যাবে না কোনো ধর্মগুরুর সামনে করলে তার পূজা হয়ে যাবে এই বিগলিত ভাব বিনয়ী ভাব কোন পীর কোন পোপ কোন ফাদ্রাহ্ম ওই ব্যক্তি যে তার মনকে গোটা অস্তিত্ব কে বিনয়ী করে বিগলিত করে আল্লাহর সামনে একেবারে গলিয়ে ফেলেছে পালাহু আজরহু এন্দারিহি তার মহা এওয়ার্ড পুরস্কার রয়েছে তার জন্য তা নবের কাছে প্রিয় ভাই বোনেরা এই ইসলামকে সুন্দরভাবে কড়াশোনা থেকে বুঝে আসুন বিশ্বময় প্রচার করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাক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 प्रवेश करो शय कर इलामामी प्रशिक्षण साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीट टींग